আল্লাহ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মোহসেনিন মোহসেন কারা মানে যারা যাদের মধ্যে এহসান আছে তাদের নাম মোহসেনিন আমরা বলছি যে একজন মুসলিমের প্রমোশন হয় কয়টা চারটা প্রথমে তিনি ইমান আনেন ইম্যান কি হন মুমিন হন তারপরে কি হন মুসলিম হন মুসলিমের পরে প্রমোশন হলে কি হয় সর্বোচ্চ স্তর এজন্য জন্য হাদিস বোখারি মুসলিমের একটা প্রসিদ্ধ হাদিস হলো হাদিস জিবরিল আলহি সাল্লাম কাছে আসছিলেন মানুষের আকৃতিতে এসে প্রশ্ন করেছিলেন সেখানে প্রথম প্রশ্ন আনিল করেছেন আকবরিনীলাম আমাকে ইমান কাকে বলে একটু বলেন ইমানের সংস্লাম ইমান সম্পর্কে বলেন তারপরে বললেন আকবরিনী আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে বলেন নবিসাম ইসলাম সম্পর্কে বললেন তারপরে বললেন আকবরিনী আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবী সরুল বললেন দেখতেছ পা ইল্লাম তাকুন তার যদি তুমি আল্লাহ রব আলমকে না দেখো তোমার অন্তরে এই বিষয় জাগ্রত থাকবে তো তোমাকে আল্লাহ সুবান দেখতেছেন এটার নাম এহসান তাহলে আল্লাহাক এখানে বৈশিষ্ট্য অবস্থায় এবং দুঃখের অবস্থায় সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে শুধু সচ্ছল অবস্থা করবে অসচ্ছল অবস্থায় করবে না বা সুখের করবে দুঃখের অবস্থায় করবে না এরকম না যারা মোহসেন সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় তারা খরচ করে এটা মোহসেন আর একটা বৈশিষ্ট্য হল তারা নিজেদের রাগ কে সংবরণ করে রাগ সংবরণ করা এটা বড় কঠিন জিনিস এই জন্যই এটা মোহসেনিনের অন্তর্ভুক্ত মোহসেনিনের সিফার এহসান এর এই জন্য দেখা যায় আমাদের কোনো কোনো ভাই মাঝে মাঝে এমন রাগ করেন রাগের খেলায় কি বলে বলতেছেন সেটা ঠিক থাকতে পারেন না এই যারা এরকম নিজের রাগকে কে কন্ট্রোল করতে পারেন না তারা হতে পারবেন না ওয়াল তৃতীয় বৈশিষ্ট্য হল যেরা মানুষদেরকে ক্ষমা করে দেয় মানুষদেরকে মাপ করে দেয় এটি তাদের বড় বৈশিষ্ট্য ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে কিন্তু প্রতিশোধ নেয় না মানুষদেরকে ক্ষমা করা। হল ওয়ালিন্তম্বর যে বৈশিষ্ট্যটি সেটি আল্লাহ একশো পঁয়ত্রিশ নম্বর মোহসেনদের বড় আরেকটি বৈশিষ্ট্য হল ওয়াল্লা দিন ইতান তারা যখন কোন এক নম্বরে জেনা বেবিচার এটাকে আল্লাহাক সরাসরি অশ্লীল বলছেন আল্লাপাক বলছেন ওয়ালা তাকা দুইশ গাছ দূরত্ব বজায় রাখতে হবে এবং ওই জেনাকে সহজ করার জন্য শয়তান অনেকগুলো খতোয়া অনেকগুলো পদক্ষেপ শয়তানের ফাঁদ বসায় রাখবে শয়তান এগুলো আস্তে আস্তে এক ধাপ দুই ধাপ তিন দাব চার দাব পাঁচ দাব ছয় ধাপ আসে তারপরে এটা নিবে এজন্য আল্লাপাক বলছেন জানার বৈশিষ্ট্য হলো যে এটা ফাহে আল্লাহাক বলছেন আবার সমকামি তাকে আল্লাপাক ফাহা লুত লোত সালামের কম এরা আল্লাহর জমিনে সমকামিতার ক্ষেত্রে প্রসিদ্ধ জাতি হইল লুত আর এই জন্য এই কাজ যারা করে এদেরকে বলা বলা হয় হয় লেওয়াতাত লেওয়াতাত সমকামিতার এটা লুতের জাতি থেকে নামটা আসছে মানে এটার পরিচয়টাই আরবি ভাসা হয়ে গেছে এইভাবে এটাকেও আল্লাহ পাক বলছেন ফাহে আল্লাহ পাক এই এই সমকামিতাটাকে এটাকে আল্লাহাক ফাহ বলছেন कार्यक्रमता बड़ माध्यम की এই জন্য যদি মজবুত হয় আল্লাহ এখানে মোহসেনের প্রশেষ্ট বলতেছেন যে এরা যদি কখনো কোন অবস্থায় কোন ফা হেসা কাজ করে ফেলে মনফোসাহ অথবা নিজেদের নকশের করে জুলুম করে ফেলে নফ্সের উপরে জুলুম করা মানে গুনা করা যে কোন গুনার কাজটাই নুম নফসের উপরে আমার নফসের অধিকার হইল এটা জান্নাতে যাবে এটা তার অধিকার আমি একটা গুনার কাজ করে আমার নিজেকে জান্নাতি না বানায় জাহান্নামি বানালাম এটা আমার নিজের উপরে জুলুম করছে বুঝতে পারছেন এজন্য জন্য আল্লাপা গুনাকে নফসের উপরে জুলুম বুঝছেন সে কথা কিন্তু বলেন নাই বলছেন কি নবসের উপরে জুলুম করছে মানে ওইটা করতে আল্লাহ নিষেধ করছিলেন আমরা করে ফেলছি করার কারণে এখন আমরা শাস্তির হকদার হয়ে গেছি অথচ আমার শরীর শাস্তির হকদার ছিল না আমি নিজে শরীরকে শাস্তির হকদার বানাইছি এই জন্য আমার নিজের উপরে আল্লাহ বলতেছেন এই রকম গুনার করে ফেললে বা অশ্লীল তারা সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যায় যারা মনসেন তারা এই গুনার কাজ হতে সয়দানে ধোকায় পড়ে করে ফেলতে পারে কিন্তু করার পরে জাকার উল্লাহ সাথে সাথে তাদের আল্লাহর কথা স্মরণে পড়ে যায় সাথে সাথে আর সোম্মা মানে একটু পরে তা আল্লাপ মোহসেন যারা তারা বিহীম এই গুনাটা করার সাথে সাথে আধ্যেরই করে না এই বান্দাদের বড় একটি বৈশিষ্ট্য এরা যখনই কোন অশ্লীল কাজ কোন গুণার কাজ করে ফেলে সাথে সাথে তারা আল্লাহর কাছে পাক বলতেছেন আর কে আছে যে তোমাদের এই জন্য বলতে হবে যে আল্লাহ আমার তো আর কোন দিকে যাওয়ার রাস্তা নাই আমার গুনামার একমাত্র মালিক আপনি আপনি ছাড়া তো আর কেউ নাই আমি আর কার কাছে যাব। আমাদের দেশের একজন সম্মানিত ফিজ সাহেব তার অনেক মুড়িদান আছে লক্ষ লক্ষ মুড়িদান আছে। তো তিনি তার মাহাপীড়ে ইহিক এর দলিল দিয়েছেন এই এই বাক্যটা দিয়ে তিনি বলছেন যে আল্লাপা কোরআনে বলছেন এখানে আল্লাপাকে ইল্লাহ বলছেন এই দলিল শুনে আমার নিজের কাছে অপমান লাগছে উনি অপমান বোধ করছেন কিনা না আমার কাছে অপমান বোধ হয়েছে যে আমার দেশের একজন আলেম এলেমের এতিম মানে ধন্য দশা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে আমাদের এই বাক্যটা শুনলেই বোঝা যায় একটা হাস্যকর বিষয় এখানে আল্লাহ প্রশ্ন করতেছেন এখানে আল্লাহ বললেন কি তিনি বলতেছেন কি হয়তো তিনি তার লক্ষ লক্ষ মরিদান আছে এই জন্য অবমানবোধ করেন নাই কিন্তু আমাদের কাছে ধন্য দশা দেখে যে আমাদের আলেম কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে যে আমার জন্য আল্লাহর কোরআনের বিকৃত ব্যবহার এখানে ইল্লা জিকির সাথে কোন সম্পর্ক আছে কোন দূরতম সম্পর্ক এখানে হইলো আল্লাহ বলতেছেন যে মোহসেন বান্দাদের একটা বৈশিষ্ট্য হইলো যে তিনি তারা যখন গুনার কাজ করে তখন আসতে পার করে আর আল্লাপ তারা তো মহসিন আল্লাহ ছাড়া তো তারা কিছুই বুঝে না কারণ মহসিনের বৈশিষ্ট্য হল যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন তার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ ওয়ামাইয়া ফেরু জনু বা ইহ যে আল্লাহ ছাড়া তার গুণা আর মাপ করবে কে এটার সাথে ওইটার কোন সম্পর্ক আছে অথচ ওইটা দিয়ে দলিল দিচ্ছেন ফেলেছে তার উপরে স্থায়ী থাকে না মানে যখনই কোনো গুনার কাজ করে ফেলছে তখন জানলো বুঝলো যে আমার গুনার কাজ তখন এই আমি করে ফেলেছি এই কথার উপরে এবার গুণার কাজ তারা চেষ্টা করে না বৈশিষ্ট্য অনেক সময় দেখবেন কৌশল দরকার সব কৌশল অবলম্বন করে মানে মনে হয় যে কোরআনের জন্য উনি না উনার জন্য কোরআন বুঝতে আমাদের দেশে কিছুদিন আগে একটা ব্যবসা ছিল এম ব্যবসা এম এল এম ব্যবসা বুঝেন তো সবাই মোটামুটি বুঝেন অনেকে করছেন এই ব্যবসা ডাইনে বাম এ যায় আপনি খালি একটা প্রোডাক্ট বিক্রি করবেন বা আস্তে আস্তে ডাইনে বাম বাড়িতে থাকবে আর আপনি বসে বসে টাকা পাইবেন এই এম ব্যবসার বড় ছিল ডেস্টিনি ছিল আর অনেক গুলা কোম্পানি ছিল না গাছ বিক্রি করতো কত কিছু করতো তো যাই হোক তখন সাইকবিন বাজ বাজ রহমত সৌদি আরবের একটা পতোয়া ছিল এই ব্যবসার দিয়েছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি যে এটা সম্পূর্ণ হারামের ব্যবসা না এটা এটা দোকাবাজি এটা প্রতারণা এটা ঘেরার এটা ইসলামের জায়েজ নেই কিন্তু তখন দেখতাম যে এসব কোম্পানি গুলা এলাকায় এলাকায় বিভিন্ন সেমিনার করত এবং ওই সকল সেমিনারে অনেক আলমোলামা থাকতো আলম আলামা বুঝাইতো যেটা তো কোনো লঙ্ঘন নাই তো এখন প্রমাণিত এরকম আরো অসংখ্য বিষয় আছে বিমার নামে ইন্সুরেন্স নামে আমাদের দেশে বিশাল ব্যবসা এবং বিমার আগে যদি ইসলামী লাগাই দিতে পারে তাহলে তারও বড় ব্যবসা যে ইসলামী ইন্সুরেন্স অথচ ইন্স্যুরেন্স কোনো পদ্ধতি ইসলামে স্বীকৃত না সেটা ইসলামী লেখা কারণ লেখা না থাকুক পদ্ধতিটাই ইসলাম বহির্বত পদ্ধতি ইসলাম মানুষের জন্য জাকাত ব্যবস্থা করেছে। তারপরে ইসলামের আরো অনেক ব্যবস্থাপনা আছে যে ব্যবস্থাপনা সমাজে থাকলে আর ইন্স্যুরেন্স পদ্ধতি লাগে না ইন্স্যুরেন্স পদ্ধতিটাই ইসলাম বহির্ভূত বিষয় অথচ এটাকে অনেকে আমরা জায়জ বানাই এরকম অসংখ্য বিষয় আছে বৈশিষ্ট্য হল নিজেরা করুক আর না করুক থাকে আমি করলেও যে জায়গা হবে না আমি তো মাঝে মাঝে আমাদের ভাইদেরকে বলি যে আমার কাজ দেখেও মনে করবেন না যে এটা হক। যেমন আমরা ফরো নামাজের পরে লম্বা মোনাজাত করি তো অনেক ভাইয়ের অভিযোগ যে এই হুজুরের মনে করতাম সহি এই হুজুর দেখি লম্বা মুসল্লির অভিযোগ আছে আমাদের মসজিদেও আছে তা আমি বলি যে আমি করলে সব জায়জ হয়ে যাবে এটা ইসলাম বলে না এই জন্যই একজনের অন্ধ অনুকরণ ইসলামে হারাম তাকলিদে আমা যে একজনের অন্তঃ অনুকরণ যা আপনি বললেন যে এই হুজুরে যা বলে আমি সব মেনে কারণ এই হুজুর কোন পরিস্থিতিতে আপনি বোমরা হয়ে যাবেন হকের উপরে থাকা সম্ভব হবে না কারণ আমি কেন করতেছি ওটার জবাব আমি রেডি করে আল্লাহর কাছে কি জবাব দিব রেডি করেই করতেছি তা আপনি তো আর ওই জবাব রেডি করতে পারবেন না আপনি ওইটা থেকে দূরে থাকেন হালালকে হালাল জানি হারামকে হারাম জানি বেদাতকে বেদাত জানি সুন্নতকে সুন্নত জানি কিন্তু আমি করি বলে সেটাকে জায়জ বানানোর জন্য কোরআন সুন্নত দলিল খুঁজতে থাকব। বিষয়টা এরকম করা এটাকে আল্লাহ বলছেন এরকম অসংখ্য পদ্ধতি পাইবেন যে তারা এই কাজটাকে হালাল বলছেন পরবর্তীতে যে বলছে না আসলে এটা ঠিক না এটা আমার ভুল হয়েছে এটা তারা স্বীকার করে আবুানী ফার্লা সকল ইমামের দেখবেন যে একটা মাসালা জীবনের প্রথম অবস্থা রকম বলছেন শেষ অবস্থা আর রকম বলছেন তাহলে কি উনি ভুল করছেন বল করেন নাই উনি ওনার বল থেকে সঠিক পথে আসছেন দেখবেন যে জীবনের প্রথম দিকে রকম ছিল শেষ দিকে উনার অনেক পতোয়া ব্যতিক্রম হয়েছে উনি ওই আগের পতোয়া থেকে ফিরে আসছেন যে উনি বুঝতে পারছেন যে আগের পতোয়া যেটা দেওয়া হয়েছে এটা সঠিক ছিল না এই জন্য আফগানী রাহ বলছেন দলিল না দেখে আমার কারণ আমি তোমের আল্লাহ বলেন এদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে সোহান আমি তোমাদের সব মাফ করে দিচ্ছি আর কি দরকার বলেন এবার দিকে যেখানে দিক মাফ করে দিচ্ছেন খালি এই ঘোষণা দিলেই তো হইলো আল্লাহ বলতেছেন জন্য বড় প্রতিদান বিভিন্ন নহর প্রবাহমান মানে নহর বেষ্টিত নহর কৃত শুধু নহর আর নহর বিভিন্ন নহরের এলাকা সেই জান্ন সে বাগান আর এবং এই জাননাতে ঢুকলে সেখানে স্থায়ী ভাবেই থাকবেন ওয়ানে এটা কতই না সুন্দর পারিশ্রমিক এটা শ্রমিকের কতই না সুন্দর উজরত কতই না সুন্দর পারিশ্রমিক